আরব ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার প্রথম শতকের মাঝে এবং পরবর্তীতে মুসলিমদের ক্রমাগত রাজ্য জয়ের অভিযানে আরব সাম্রাজ্যের দ্রুত সম্প্রসারণের ফলে বিশ্বের ইতিহাসে অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য গড়ে ওঠে খ্রিস্টীয় সপ্তম শতকে সভ্যতার কেন্দ্র থেকে দূরে মুরুময় আরব অঞ্চলে যুগ যুগ ধরে চলে আসা গোত্য ব্যবস্থা সংস্কার করে প্রথমবারের মতো একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন পরম স্রষ্ট বত্রিশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর স্রষ্টার আদেশ বাস্তবায়নে সুপস্পাপ্ত খিফা ও উময়া খিলাফৎকারে স্রষ্টার ইচ্ছার নিকট জীবনের সকল ক্ষেত্রে আত্মসমর্পণ তথা ইসলামের আহ্বান ছড়িয়ে পড়ে চারিদিকে ইসলামিক খিলাফত বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হয় যা তিন মহাদেশের উপর রাজত্ব প্রতিষ্ঠা করে যার বিস্তৃতি হয় তেরো লক্ষ বর্গ কিলোমিটার চেয়ে বেশি দিস ইস একাদশ শতকের শেষে মুসলিম অধিকৃত ভূখণ্ডের অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেন ইসলামী বিশ্বে জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির অসংখ্য আধুনিক কেন্দ্র গড়ে ওঠে যা বিশ্বব্যাপী অসংখ্য দার্শনিক বিজ্ঞানী গণিতবিদ চিকিৎসক পর্যটক ব্যবসায়ীদের এক মিলন মেলায় পরিণত হয় যা পরবর্তী ইউরোপীয় রেণেসার সূচনা বিন্দু স্থাপন করে ইসলামের কঠোর সমালোচক হওয়ার সত্ত্বেও বিখ্যাত সাহিত্যিক এইচ জি লিখেন নবধারা ও সতেজ প্রাণশক্তিপূর্ণ আরব মেধা কল্যাণকর জ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি পালন করেছিল সুষ্ঠুভাবে যে ধারা একসময় গ্রিকরা শুরু করে ছেড়ে দিয়েছিল আজকের আধুনিক বিশ্ব জ্ঞানের আলো ও শক্তির উপহার ল্যাটিন সূত্রে লাভ করেনি করেছে আরবদের মাধ্যমে তারা পশ্চিমের চেয়ে প্রায় এক দিয়ে গিয়ে থেকে মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে জ্ঞানচর্চার কেন্দ্র করে তুলেছিল যে বাস্তবতা নব্য নাস্তিকতাবাদের অন্যতম জনক ও স্বীকার করতে বাধ্য হয়েছে শল্য চিকিৎসক ও সামাজিক নৃতত্ত্ববিদ রবার্ট ব্রিফল বলেন পঞ্চাতশ শতক নয় বরং মরুবাসী ও স্পেনের অধিবাসী আরবদের দ্বারা সংস্কৃতির পুনরুজাগরণের প্রভাবে প্রকৃত সংগঠিত হয়েছিল ইটালি নয় বরং মুসলিম স্পেনই ছিল ইউরোপের নবজাগরণের জন্মস্থান সরূপ রাষ্ট্র ও ব্যক্তিজীবনে ইসলামের এই দ্রুত সম্প্রসারণের কারণ সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা জন্ম নিয়েছে মধ্যযুগের খ্রিস্টান যাজকদের সাথে মিলিয়ে জার্মান প্রটিস্ট্যান ধর্মবিদ ও ঐতিহাসিক ফিলিপ স্কাফ বলেন মোহাম্মদের ধর্ম পৃথিবীর বিস্তীর্ণ অংশ জয় করেছিল ইসলাম শক্তি ছিল বিশ্বাস ও বর্বর করেছিলাম তাদের এই দাবি কি সত্যি ইসলামের প্রসারের দুটি দিক রয়েছে একটি সাম্রাজ্যের প্রসার অপরটি ব্যক্তি জীবন ইসলামের বিস্তার ঐতিহাসিক বাস্তবতার আলোকে আমরা বলতে পারি ইসলামের সাম্রাজ্য তথা রাষ্ট্রের প্রসার হয়েছে শক্তি অর্থাৎ তরোারের কাইম বলেন প্রতিষ্ঠিত করেছেন একদিকে দলিল প্রমাণ সাক্ষাৎ সহকারে এবং দিকে তরবারি ও বর্ষা দিয়ে মানব ইতিহাসে একটি পরিচিত নাম প্রাচীন গ্রীষের মেসিডোনিয়ার অধিপতি আলেকজান্ডার দি গ্রেট যিনি অল্প সময়ের মাঝে বলকান থেকে আজকের পাকিস্তান পর্যন্ত বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন সামরিক শক্তি ও কৌশল দ্বারা प्रश्नविद्ध चरित्रक्त्यारायक हिसाब से सफलतारण उपाधि पे ग्रेट अथच इी साम्राज्य द्रुत विस्तृति के एक ही सूरधर खिलाफत इी ग्रेट ना समालोचनारिमो ক্রুচেরের সময় থেকেই পশ্চিমা খ্রিস্টান জগতের মানুষ ইসলামের এক অতিরঞ্জিত ও বিকৃত ভাবমূর্তি করে তোলে যেখানে ইসলামকে তারা সুশীল সভ্যতার প্রতিপক্ষ গণ্য করেছে ক্রুসের সময় খ্রিস্টানরাই যেখানে মুসলিম বিশ্বের বিরুদ্ধে একের পর এক নৃশংস বর্বরিচিত পবিত্র যুদ্ধের সূচনা করেছিল তখন ইউরোপের শিক্ষিত পণ্ডিত যাজকরাই ইসলামকে স্বভাবগতভাবে সহিংস ও ধর্ম ধর্মবিশ্বাস হিসেবে বর্ণনা করেছে যা কেবল তরবারের সাহায্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল ইসলামের কর্পিত অন্যতম অসহিষ্ণতের ধারণায় পরিণত হয়েছে ধর্ম প্রচারের চেষ্টায় আমেরিকার আদিবাসীদের উপর নৃশংসতম গণহত্যা চালায় তাদের কাশে পরিণত করে ও তাদের সম্পদ হরণ করে যারা আজও পর্যন্ত আমেরিকার অন্যতম নির্যাতিত সম্প্রদায় অথচ এরপরও প্রতি বছর অক্টোবরে कलम्बस डे पालित है परवर्ती नृश्य क्रुशर युद्धे नामे हत्या कर कंगो दखलकारी ख्रीष्टान रजा लियोपोल टू एर शासनकाले प्राय छ मिलियन बी मानस हत्या इतिहास खूब अल्प मानस ही अथच दारा दावी कर इसलम केवल ही तरबार द्वारा प्रचारित हो মুসলিমরা ইসলামের এই দ্রুত বিস্তৃতিকে পরম স্রষ্টার ঐশ্বরিক সাহায্যের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করেন যা সপক্ষে এমনকি তৎকালীন দিয়েছেন। পণ্ডিত গবেষকীয় দৃষ্টিতে ইসলামের আবির্ভাব বৈপ্লবিক পরিবর্তন এনেছিল আদর্শিক ভিত্তি ও আরব আরবভূমির রাজনৈতিক গঠনে যার ফলফল এই ব্যাপক বিস্তৃতি মুসলিমদের রাজ্য জয়ের প্রেরণা ছিল মহান স্রষ্ট নির্দেশিত আইন বাস্তবায়নের দ্বারা অন্য সকল মানবভোজিত শাসন ব্যবস্থার নিষ্পেষণ থেকে অনুসত্ত্বকে রক্ষা করা অভিযানকালে মুসলিমরা ইসলাম গ্রহণ পরম স্রষ্টার আইনের কাছে আত্মসমর্পণ ও জিজ্ঞিয়া প্রদান বা যুদ্ধ যে কোনোটি সুযোগ দিত তাই জোরপূর্বক ধর্মান্তর মুসলিমদের সংগ্রামের উদ্দেশ্য ছিল না বরং ছিল অত্যাচারের স্বৈশাসকদের সরিয়ে ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যাতে জনসাধারণ ইসলামের বাণী শুনতে পারে এবং ঐচ্ছিক সিদ্ধান্ত নিতে পারে ঐতিহাসিক মার্শাল হটসন বলেন কোরআন শিক্ষায় বিদ্যমান আদর্শিক অর্থনৈতিক সংহতি সাম্রাজ্য বিস্তারের ভিত্তিতে পরিণত হয় প্রধানতারব এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য ছিল ধর্মান্তর নয় ধর্ম হিসেবে ইসলামের শ্রেষ্ঠত্ব তাই সামাজিক সুশৃঙ্খলা মুসলিম শাসনী প্রয়োজন প্রয়োজন সরল ন্যায়পরায়ণ মুসলিমরা পূর্ণ দুর্নীতিগ্রস্ত জনগণের সুবিধাভোগী ও অত্যাচারী প্রতিনিধিদের বদলে দিবে ইতিহাস সাক্ষী হয়ে আছে স্পেইন হার্শিয়া ও সিন্ধু এর জনগণকে মুক্ত করেছিল অত্যাচারী শাসন ও ধর্মের কবল থেকে মুসলমানদের সহিষ্ণুতার কারণেই টিকেছিল অনেক ক্ষুদ্র অথচ আজকের সেকুলার ও তথা তথাকথিত সভ্যতার দাবিদাররা ক্ষমতা ও রাজত্ব প্রতিষ্ঠার মোহে চালিয়ে যাচ্ছে ধ্বংসযজ্ঞ হত্যা করছে কোটি কোটি মানুষকে ক্ষুণ্ণ করছে ধর্মীয় স্বাধীনতা অর্থনৈতিক সাম্য ঐতিহাসিক মাইকেল বোনার বলেন শুরুতেই বলতে হয় কোন জোরপূর্বক ধর্মান্তর করা হয়নি ইসলাম গ্রহণ এবং তরবারি যে কোনো একটিকে বেছে নেওয়ার কোন ব্যাপার ছিল না কোরআনের সুস্পষ্ট মূলনীতিভিত্তিক ইসলামী বিধান এরূপ নিষিদ্ধ করেছে জিম্মেদের অবশ্যই তাদের ধর্ম পালন করতে দিতে হবে যদিও ইসলাম ইতিহাসে যে অপূর্বক ধর্মান্তরের কিছু নজির আছে এগুলো ছিল নিয়ম বহির্ভূত ভারতবর্ষে ইসলামের প্রসার সম্পর্কে ঐতিহাসিক সুরজিৎ দাস লিখেন এটা একটা প্রচলিত ধারণা যে এক হাতে কোরআন অন্য হাতে কৃপান নিয়ে ইসলাম ধর্ম প্রচার করা হয়েছে মুসলিম রাজনৈতিক শক্তির প্রধান কেন্দ্র ছিল দিল্লি আগ্রা অঞ্চল কিন্তু উল্লেখিত বড় বড় শহরগুলো বাদ দিলে ওইসব কেন্দ্র সংলগ্ন অঞ্চলগুলোতে মুসলিমদের সংখ্যা চাইতে কেন্দ্রের থেকে বহুদূরবর্তী অঞ্চলগুলোতে মুসলিমদের সংখ্যা সমগ্র জনসংখ্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছে মুসলিম শক্তির মূল কেন্দ্র থেকে বহুদূরে অবস্থিত ওইসব অঞ্চলে ইসলামের ব্যাপক প্রচার কি করে এবং কেন হল দীর্ঘকাল মুসলিম শাসনের অধীনে থাকা সত্ত্বেও ভারতবর্ষের অধিকাংশ অধিবাসী এমনকি মুসলিম শক্তির প্রধান কেন্দ্রগুলির অধিবাসীও হিন্দুই রয়ে যায় মুসলমানরা যদি সত্যি এক হাতে অস্ত্র নিয়ে ধর্ম প্রচারের অভিযানে নামত তাহলে ইউরোপের মতো ভারতবর্ষেও হিন্দু ধর্মাবলম্বীদের চিহ্ন মাত্র থাকত না এক হাতে কোরআন অন্য হাতে কৃপানের তত্ত্ব প্রযোজ্য হত যদি ইসলাম ধর্মাবলম্বীরা বৈদিক আর্যদের আগ্রাসনের পরে ইউরোপীয় খ্রিস্টানদের মতো সন্ধিহীনভাবে ধর্মপ্রচারের পন্থা গ্রহণ করতেন While the Muslim kings ruled in India for about eight centuries, uh, there was no enforced widespread conversion during this period. We have enough historical proof to show that there was no forced uh, conversion and most of these uh, theories which were propounded, were propounded in the modern period, in a period when there was a demand for a separate Pakistan and both nationalists and the anti-nationalist authors were fighting for a separate state and history became a very important tool in the spread of communalism. Uh, stability was something which was very important for these rulers and conversion as such was not an important uh, step in this direction. They were more interested in having stability in their uh, empire. So what is very important is, while all these rulers ruled under Islamic terms, the uh, Muslim rulers left the laity alone. And whatever few conversions took place, were primarily voluntary. Islam was a religious, orthodox, samaric, প্রবল বাধা সত্ত্বেও বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম হল ইসলাম তাদের কে বাধ্য করছে ইসলাম গ্রহণে নেপোলিয়নের অনুধাবন প্রতিধ্বনি আমি আশা করি দিন বেশি দূরে নয় যেদিন সকল দেশের প্রাগঞ্জ ও শিক্ষিত মানুষদের আমি ঐক্যবদ্ধ করে একটি অভিন্ন শাসন প্রতিষ্ঠা করব যার ভিত্তি হবে আলকুর আন এর মূলনীতি যা একমাত্র সত্য এবং যে নীতি কেবল মানুষকে সুখের দিকে ধাবিত করতে পারে